নবীন মোহাম্মী আলহামদুলিল্লাহ সিরাতুল নবীর আজকের পর্বে আমরা যেখানে এসে থেমেছি নবীকার মক্কা থেকে রওনা করে মদিনার দিকে চলে এসেছেন প্রতিমধ্যে কিছু বাধা বিপত্তির সৃষ্টি হওয়া সত্ত্বেও আল্লাহ তালাকে সালামত মদিনার কাছে নিয়ে আসছেন মদিনায় তিনি ঢুকবেন তার আগে তিনি কোবাই ঢুকেছেন কোবা পল্লিতে যাওয়ার আগে মদিনা সম্পর্কে তিনি মদিনার দিকে যে আসলেন আল্লাহ কেন মদিনাকে হিজরকের জায়গা হিসাবে পছন্দ করেছেন এই মদিনা নগরীকে আল্লাহ সান দিয়েছেন নবী করিম সাল্লা আলি সাল্লাম মদিনাকে পছন্দ করেছেন যেহেতু আল্লাহ তালা অনেকে স্বপ্নে দেখিয়েছেন দু কালো পাহাড়ের মাঝখানে একটি শহর আছে এই শহরটি খেজুর গাছে ঘেরা খেজুর গাছে ঢাকা তিনি তখন থেকেই তিনি ইন্তজার করছিলেন কখন ওনার হুজরাতের হুকুম হয় ওনার ইঙ্গিত পাওয়ার পরে শাহবরা অলরেডি ইতিমধ্যেই অনেকেই মদিনায় পৌঁছে গিয়েছেন মদিনার ফজরত সম্পর্কে অনেকগুলো হাদিস এসেছে তিনি একবার দোয়া করেন আল্লাহ কাউ আসাদ আল্লাহ আমাদেরকে দিলের মধ্যে মদিনার মোহব্বত খুব মজবুত করে দেন মক্কার মহব্বত যেরকম মজবুত আমাদের দিলে আছে বরঞ্চ মক্কা থেকে মদিনার মহব্বত বাড়িয়ে দেন আরো বেশি মজবুত করে দেন আর কি হাদিখে তিনি বললেন কানা রসুল্লাহ ক্যানা ইদা কাদে আমিন আনাসানা আহ্ন বলেন নবিকারী ইমসাল সাল্লাম যখনই মোদিনায় আসার পরে কখনো মোদিনার বাইরে গিয়েছেন কোন সফরে বদারে গিয়েছেন ওহদে গিয়েছেন খানদাকে গিয়েছেন তবুকে গিয়েছেন এরকম বাইরে যখনই গিয়েছেন আর যখন মোদিনার দিকে ঢুকতেন আবার আসতেন আফসারা ইলাদ মদিনা মোদিনার রাস্তাঘাটগুলো মোদিনার ঘরবাড়িগুলো দেখলেই তিনি খুব আনন্দিত হয়ে যেতেন আও দা কাতাহু তার উঁটকে তিনি পা দিয়ে আমনে করে একটু ধাক্কা দিতেন যাতে করে পায়ের আঘাতে পেয়ে উঁট জোরে রাখে অর্থাৎ মদিনা শহরে ঢুকতে গেলে ওনার আনন্দে মন ভরে যেত তিনি প্রিয় মদিনায় এসেছেন জানোয়ারের পিঠে তিনি বসে আসতে থাকলে জানোয়ারটাকে দ্রুত গতিতে তিনি আনন্দের উৎসাহের সাথে মদিনা ঢোকার জন্য আরো নাড়া দিতেন তিনি উভয় জায়গার জন্যই মক্কা মদিনার জন্য আলী বা মদিনাবাসীগণ যখন তাদের কোনো ফল আসত নতুন ফলের সিজন এসেছে খেজুরের সিজন এসেছে আঙ্গুরের সিজন এসেছে প্রথম ফলটা যখন আসে কৃষক এই ফলটা নিয়ে আসতেন নবীকার কাছে বরকতের দোয়ার জন্য তিনি ফলটাকে হাতে নিতেন হাতে নিয়ে দোয়া করতেন আল্লাহ বারেক রান্না ফি স্যামারে না আল্লাহ আমাদের এই ফলের মধ্যে আপনি বরকত দান করেন মদিনার এই ফলের মধ্যে বারে রান্না ফি মদিনাতেনা আর আমাদের মদিনার এই শহরের মধ্যে এই গোটা শহরে আপনি বরকত দেন ও বারে রান্না ফি স না মদিনার ওজনের মধ্যে আপনি বরকত দেন মদিনার পাল্লা যে দাঁড়িয়ে পাল্লা দিয়ে মেপে মেপে জিনিস দেওয়া হয় আল্লাহ মাপার যন্ত্রের মধ্যে মাপার জিনিসের মধ্যে আপনি বরক দান করেন না ফি আবার এখানে আর মদিনার মানে মুদ্ের মধ্যে বরক দান করেন শাহ এবং মুদ হলো যে যেগুলো রবি শস্য যেগুলো ওজন্য পাল্লায় উঠানো যায় এগুলার জন্য সা ব্যবহার ব্যবহার হয় কিলোর মতো সের মতো আর তরল জিনিসকে বিক্রি করে আমাদের দেশে কিভাবে বিক্রি করতে মানে আছে এরকম পট ছিল না তিনের পট মগের মতো এগুলো দিয়ে এক পোয়া আধা এগুলাকে আরবিতে বলে মুদ তো দুই রকম জিনিস আল্লাহ মদিনার এই দাড়ি পাল্লার মধ্যে আর মাপার জন্য যে পট ব্যবহার করে যে কাপ মাক ব্যবহার করে এগুলোর মধ্যে আল্লাহ তালা আপনি বরক দান করেন ঠিকই মদিনার লোকদের জানি না এখন কোন পরিবর্তন হয়েছে কিনা ইতিহাসে বলে মদিনার লোকেরা কখনো প্রতারণার আশ্রয় নেয় না ঠকায় না বেচাকেনা করতে একটু কমিয়ে দেয় না পারলে একটু বাড়িয়ে দেয় আমি অনেকবার এক্সাম্পল দিয়েছি যে মদিনার প্রভাবের কারণে আশেপাশে শহরগুলো তো আরো দেখা গেছে যে ওজনে দিতে গেলে একটু বাড়িয়ে দেয় পাল্লাকে একটু নিচু করে দেয় আর আমাদের দেশে কি করে নিজে কিছু ঢুকাইতে হাত দিয়ে করে ধরে মনে হয় বেশি দিল কিন্তু আসলে ঠিক মতো ধরলে কিন্তু হালকা হয়ে যেত তো ওখানে এই লোকদের ভিতরে এই প্রতারণাটা ওনার দোয়ার বরকতের কারণে হয়তো ইনশা আল্লাহ এই প্রতারণা ঢুকবে না তারপরে তিনি তো আর করলেন আল্লাহ ইন্দা ইব্রাহিম আব খালিল উকা বিউকা যে আল্লাহ ইব্রাহিম আল্লাহ আসসালাম তো আপনার বান্দা আপনার খালিল আপনার একান্ত দোস্ত আপনার নবী ওয়াইনি আব্দ নবী আর আমি তো আপনার আপনার বান্দা এবং আপনার নবী ওয়াই হুদা কালী মাক্কা তিনি মক্কার জন্য অনেক দোয়া করেছেন যা আল্লাহ আমার এই সন্তান সন্তে দেখে গেলাম তাদেরকে আপনি আল্লাহ তারা রেজিকের ব্যবস্থা করে দেন নিরাপত্তা দান করেন মনে আছে তো দোয়া করলেন দেব ইব্রাহিম আলহাম মক্কার জন্য দোয়া করেছেন দুই গুণ দোয়া করি ইব্রাহিম আল্লাহাম যতটুকুন পাওয়ার জন্য মক্কা আল্লাহ মক্কার জন্য দোয়া করেছেন digun দ্বিগুণ দোয়া আমি মদিনার জন্য করি Thumma, এই যে ফলটা হাতে নিয়ে এরকম জোয়া করতেন তাই না মদিনার লোকদের এই ফলের মধ্যে যেন তাদের ফসলের জন্য আল্লাহ বরফ দান করেন অতবার ওনার পাশে যদি কোন সন্তান থাকত শিশু সন্তান বা ছোট বয়সের বাচ্চা থাকত ফলটা তার হাতে দিয়ে দিতেন এই জোয়াটা করে দিতেন সাহাবিরে দোয়া নিতে আসতেন ওনার কাছে যখন প্রথম ফল আসতো আর তিনি কত ভালো জোয়া করেছেন তাদেরকে আল্লাহ তারা মক্কার মতো বরকত না তার দ্বিগুণ বরকত দেওয়ার জন্য তিনি দরখাস্ত করেছেন আর নিশ্চয়ই আল্লাহ তালা ওনা দোয়াকে কবুল করেছেন এইজন্য জন্য মদিনার ফসল মদিনার খেজুরের বরকত মাশা আল্লাহ মদিনার লোকেরা শুধু খায় নাকি সারা দুনিয়ার হাজিরা নিয়ে আসে আল্লাহ মদিনাকে আল্লাহ তালা দাজালের ফেতনা থেকে মহামারীর ফেতনা থেকে হেফাজত করবেন এই ব্যাপারে হাজি শেষ হচ্ছে নবীকার ইমসাল্লাহাম যে বেশি করে করতেন তিনি আল্লাহর কাছে যে আল্লাহ মদিনায় দজাল না ঢুকতে পারে আল্লাহ তারা সিদ্ধান্ত নিয়েছে মদিনায় দজাল ঢুকতে পারবে না মক্কা মদিনায় দুই জায়গায় দাঁত ঢুকতে পারবে না এবং ফেরেস্তা এই শহরকে পাহারা দেবেন আর যখনই কোন ফেতনা আসবে দাতজালের ফেতনা আসবে তখন মদিনা দাঁত জাল ঢুকতে না ঠিকই কিন্তু মোদিনা মুনাফিক কাফের গুলা তখন দাঁত জালের সঙ্গে সঙ্গী জন্য বের হয়ে আসবে মোদিনাকে আল্লাহ পাক করে ফেলবেন মুনাফেক এবং কাফেদের থেকে আল্লাহ বিহাত আউন এবং এখানে যেন কোন তা আউন অর্থাৎ মহামারি প্লেগ না ঢুকে মদিনা এই দল তিনি করবেন মদিনাবাসীরা মোদিনা থাকার জন্য সেখানে কষ্ট হয়ে গেলে মোদিনা না ছাড়ার জন্য তিনি উৎসাহিত করেছেন মদিনা যদি কোন সময় হার টাইম চলে চলে আসে আসে তারপরে যেন মদিনার মাটি কামড়ে পড়ে থাকে মানুষ এই নসিহত তিনি করেছেন তিনি বলেছেন লাহুম। মদিনা হচ্ছে তাদের জন্য ভালো যারা মদিনাবাসী তারা যদি চিন্তা করে মোদিনা তাদের জন্য অত্যন্ত উত্তম জায়গা লাউখান তারা যদি জানতো মোদিনা কত ভালো তাহলে তারা কোনদিন মোদিনা থেকে অন্য কোন জায়গায় বের হয়ে সেটেল হওয়ার চিন্তা করতো না আনহা আহাদুফি মোদিনা থেকে আল্লাহ কেউ যদি কি পছন্দ হয় না মোদিনার আবহাওয়া ভালো লাগে না মদিনার পরিবেশ ভালো লাগে না এইরকম এই কারণে মদিনার কোন বাসিন্দা মদিনা থেকে বের হয়ে অন্য কোন জায়গায় চলে যায় তাহলে আল্লাহ তারা তার জায়গায় এমন মানুষ মদিনা নিয়ে আসবেন যে তার থেকে অনেক ভালো হবে এখনো মদিনা লোকেরা স্যাটেল হয় কোনো করে দেখছি আল কাশিমালা থেকে সৌদি আরবের অনেকে মদিনা স্যাটেল হয়ে গেছে কিন্তু মদিনা থেকে বের হয়ে আসার কাজটা লোকেরা সহজে করতে চায় না তবে কেউ কেউ করেছেন সাহাবিদের জমানায় তবে তামদের জমানায় বড় বড় ওলামারা সাহাবিরা বিভিন্ন জায়গায় গিয়েছেন তারা বিভিন্ন প্রয়োজনে যাতে হয়েছে তাবলিক করার জন্যে দিনের কাজ করার জন্যে সরকারি দায়িত্ব পালন করার জন্য এই সমস্ত কারণে যদি হয় ইস্যাম রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে গিয়ে সেটা অ্যাকসেপশন এছাড়া মোদিনা ভালো লাগে না এই জন্য এখান থেকে চলে যায় আরেক জায়গায় আরেক শহরে বাসা করি এই ধারণা করে যে ব্যক্তি যায় সেই ব্যক্তির কপাল আসলে ভালো লাগে আবহাওয়া খুব খারাপও হয়ে যায় এই খারাপ আবহাওয়ায় কষ্ট করে যেই ব্যক্তি টিকে থাকে এবং কষ্ট দেখে মদিনা থেকে মদিনা ফেলে চলে যায় না অন্য জায়গায় আমি কে দিন তার জন্য আল্লাহ কাছে সুপারিশ করব আর আর অন্য রেবাতে আছে আমি তার কাছে সাক্ষী দেব যে আল্লাহ সেই বেতনায় কষ্ট করে মদিনায় মাটি কামড়ে পড়েছিল আল্লাহ যেন তাকে আখের আছে নাজাদ দিয়ে দেন। মদিনায় ইতেকাল যদি কারো হয় তার কিসমত ভালো তিনি বলেছেন মানিস্তা তা ইন্নি আশ্রা মান ইয়া মুহা যে ব্যক্তি চা যে ব্যক্তি পারে তার মৌধ মদিনায় হওয়ার জন্য তাহলে সে ওই প্লান করুক মদিনায় মৃত্যু হওয়ার জন্য কার মদিনায় যদি কারো মৃত্যু হয় আমি তার জন্য সাফা আত করবো সুপারিশ করবো কেমতের দিন এই জন্য এই হাজি ভিত্তিতে অমর রাজি আল্লাহ আনহু আল্লাহর কাছে দোয়া করেছিলেন কি দোয়া করেছিলেন আল্লাহ আমার জুকাবি লেখা আল মাউতি দুইটা দোয়া বিপরীত দোয়া করলেন একসঙ্গে যে আল্লাহ আপনি আমাকে আপনার রাস্তায় শহীদ হিসাবে কবুল করেন শহীদ মৃত্যু দান করেন আবার বললেন যে আমাকে আপনার নবীর শহরেই আমার মৃত্যু দান করেন এখন দুইটারই ফজিলত আছে একটা হল শহীদ মৃত্যুর ফজিলত তো যথেষ্ট আছে শাহাদাতের ফজিলত আর মোদিরায় মৃত্যুর ব্যাপারে আল্লাহ সুপারিশ করবেন রসুল্লাহাম এই যুদ্ধ জেহাদার হবে না খলিফ অমরাজের আসার সময় কি সুযোগ আছে তখন মোদিনা মুসলিম শাসকদের আন্ডারে চলে আসছে খেলাপাতের ভিতরে আছে রাজধানী আশেপাশে অনেক দূর পুরো আরব দেশের বিরাট অংশ তখন মুসলমানদের আমদারি আছে তো ওখানে তো কোনো কাফের ঢুকতে পারবে না যুদ্ধ করতে পারবে না মদিনায় হবে ওখানে আবার হবে হবে কেনার এই দোয়া শুনে আশ্চর্য হয়ে গেল দোয়া করে তো শহীদ মৃত্যু চালিতে মোদিনা বাড়ি যেতে হবে ওই দূর দিন যুদ্ধ যেহাদ হচ্ছে সেখানে যাবে সেখানেও সে মরতে চায় না আবার শহীদ মৃত্যু মৃত্যু হচ্ছে মোদিনায় থাকতে চাই কেমন করে হবে কারো কারো মানে প্রশ্ন আসলো কিন্তু আল্লাহ তালা ওনার জোয়া কবুল করেছেন মদিনাতে এটা তিনি নামাজ পড়াচ্ছেন খলিফা থাকা অবস্থায় আবুল এক লোক আসছিল সেই ব্যক্তি আসলে ইসলামের দুশ্মন ছিল সে উনি নামাজ পড়া অবস্থায় ওনাকে পিছন দিক থেকে স্টাফ করল সরা দিয়ে এবং তিনি এই স্টাব নিয়ে শরীর আহত হয়ে রক্তকরণ হয়ে তিন দিন সাফার করে তিনি সাতের মৃত্যু বরণ করে আল্লাহ কাছে অসম্ভব আল্লাহ কি করে দিলেন সম্ভব করে দিলেন এরপরে মদিনা আরব ফজুলত আছে ইমান দুনিয়ার থেকে মনে হয় যেন উঠে যাব কিন্তু মদিনায় ইমানটা ভালোই থাকবে কেয়ামতের আগে এ বিষয়ে এসেছে তখন ইমানটা শুধু মোদিনায় এভাবে পাওয়া যাবে ইমানদার লোকেরাও মোদিনার দিকে চলে আসবে মদিনার লোকেরা ইমান ঠিক রাখবে মধ্যে যারা মোনাফিক আছে তারা বেরিয়ে যাবে তাহলে ইমান সারা দুনিয়া থেকে গটিয়ে মনে হয় যেন মোদিনায় জায়গা নিয়েছে একজাম্পল দিলেন যেভাবে সাপ সাপ অনেকক্ষণ সারা দুনিয়ার চষে বাড়ায় কোথায় কোথায় শিকার করে কিন্তু আবার যখন তার বিশ্রামের দরকার হয় ল্যাজ গুটিয়ে কোথায় ঢুকে তার গর্তের মধ্যে ঢুকে পড়ে তার আশ্রয়ের জায়গা তার বিশ্রামের জায়গা ঠিক আমি দুনিয়া থেকে ইমানগুলো মানে গুটিয়ে নিয়ে মনে হয় মদিনায় এসে জায়গা নিবে কে আমাদের আগে হবে আর একটু হাজি এসেছে আল্লাহ মদিনা হচ্ছে কর্মকারের বেলোর মত কর্মকারের যে এটা কি হাফড় আছে হাঁপড় বাতাস করে যে লোহা গরম করার জন্য কর্মকারের কাছে যাই না আমরা সে এইভাবে যে বাতাস করে এই যে বেলো এই যে হাপড় আছে এই হাপড়টা কিভাবে লোহা এবং স্বর্ণকারের কাছে সোনা থেকে রূপা থেকে ময়লা আবর্জনা এবং মরিচিকা সরিয়ে দেয় ঠিক তেমনি আল্লাহ কি করবেন ফিল সেরা রাহা তারা বের না হওয়া পর্যন্ত না ফজিলাতে সর্বশেষ ইমান তাদের অবস্থিতি থাকবে মদিনার মধ্যে আর কি তিনি বলেছেন তাই বাতুন কামাতুন ফির খাবাসাল ফেদাহ মদিনা একটি পবিত্র জায়গা পবিত্র ভূমি সেটা গুনাকে সাফ করে দেয় মানুষের যেভাবে আগুন এর মধ্যে স্বর্ণকার রূপার কিছু জ্বালিয়ে রূপাকে ঝকঝক করে বের করে এইরকম মদিনার থেকে অন্য যারা ইমানের কমতি আছে ইমানগুলোকে আল্লাহ বের করে দিয়ে শুধুমাত্র ইমানদার লোকদেরকে মদিনায় রাখবেন কেউ যদি মোদিনায় কোনো ধরনের ক্ষতি সাধন করতে চায় নাশকতামূলক কর্মকাণ্ড চালাতে চায় তাদেরকে আল্লাহ তালা শাস্তি দেবেন হাজি এসেছে মান কোন অঘটন যদি কেউ ঘটায় মোদিনায় মারাত্মক ধরনের ফেতনা সৃষ্টি করে কোন গন্ডগোল সৃষ্টি করতে চায় নিরাপত্তাহীনতা সৃষ্টি করতে চায় আর কোন ক্রিমিনাল দেয় পরিস্থিতি সৃষ্টি করে তখন তিনি বেলা না তিল্লাহ আদা হবে আল্লাহ নবিকারিমসেন তাকে আল্লাহ না তার প্রতি পড়বে এবং সে আল্লাহর আজাবের শিকার হয়ে যাবে আগের হাতে হয় আর নগদ শাস্তি কোথায় হয় দুনিয়াতে শাস্তি দেবেন আল্লাহ যে ব্যক্তি দুনিয়াতে মদিনাতে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকান্ড করতে চায় আর কি হাদিস তিনি বলেছেন কোন ব্যক্তি মদিনা লোকদেরকে নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত হলে সেই ব্যক্তি একেবারে গোলে যাবে যেভাবে পানির মধ্যে লবণ দিলে লবণ অস্তিত্ব হারিয়ে ফেলে লবণ মিশে যায় যে ব্যক্তি মদিনাবাসীদেরকে নিয়ে ষড়যন্ত্র করে তাকে আল্লাহ তালা একদম মিশে দেবেন পিষে দেবেন তিনি আরো বলেছেন হাদিফ আল মেদিনাতে হারাম মদিনা হচ্ছে নিরাপত্তার জায়গা এটা একটা এখানে কোন রকমের এটা কোন সাধারণ জায়গা না একটা অসাধারণ জায়গা যার নিরাপত্তা রয়েছে সেখানে কেউ যদি কোনো ধরনের এরকম অপকর্ম করতে চায় কোন গন্ডগোল বাজাতে চায় সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করতে চায় এরকম কোন লোককে সেখানে আশ্রয় দেয় জায়গা দেয় শেল্টার দেয় এইরকম লোকদের প্রতি আল্লাহ লেরস্তাতে লানত সমস্ত মানুষের লানত পতিত হয় লাখালু মিনহু ইয়ামল কেয়ামাতে আদলুন ওয়ালা সারফুন এইরকম লোকদেরকে আমাদের দিন তাদের পক্ষ থেকে কোনো ধরনের কম্পেনসেশন কোনো ধরনের মুক্তিপণ নিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হবে না তাদেরকে অবশ্যই শাস্তি দেওয়া হবে আশেরাতে জাহান না নিরাপত্তা এবং মদিনার সম্মান এভাবে রক্ষা করতে হবে যে সেখানে কোন ধরনের রক্ত করা মারামারি করা যাবে না সেখানে অস্ত্র ঝনঝনী সৃষ্টি করা যাবে না এখানে কাউকে অস্ত্র দিয়ে ভয় দেখানো যাবে না বা কাউকে পন পণবন্দি করা যাবে না সেখানকার সাধারণ গাছপালাগুলোকে খামাখা কাটা যাবে না বিনা কারণে সেখানে যদি মদিনায় যদি কোন ধরনের হারানো জিনিস পাওয়া যায় পতিত জিনিস পাওয়া যায় রাস্তার মধ্যে কোন জায়গায় এটা উঠানো যাবে না যেখানে জিনিস পড়েছিল তার জিনিস ওখানেই থাকবে সেই ব্যক্তি নিজে এসে খুঁজে বের করবে অনেক উঠাবে না আর কেউ যদি এই কারণে উঠায় যে আমি চিনি টাকা এটা তাকে আমি নিয়ে এই কারণে উঠাতে পারবে। না হলে হারানো জিনিস সেখানে উঠাবে না ওখানেই থাকবে তাহলে কি হবে যে লোক হারিয়ে ফেলেছে তিনি ঘুরতে ঘুরতে তালাশ করতে করতে সে জায়গায় আসবেন এবং পেয়ে যাবেন এ ব্যাপারে তিনি দোয়া করেছেন আল্লাহ তার কাছে ইনা ইব্রাহিম আল্লাহ ইব্রাহিম করেছেন কতগুলো জিনিস এখানে নিষিদ্ধ আছে ঘোষণা করে দিলাম হারা ইব্রাহিম মাক্কা যেভাবে ইব্রাহিম মক্কা কে কতগুলো জিনিসের নিষেধাজ্ঞা দিয়েছেন আমি মদিনার মধ্যে মাপের মধ্যে বেশি বরফের জন্য আল্লাহ কাছে দ্রোয়া করলাম এরপরে আরেকটি হাজি তিনি বলেন আল্লাহ ইব্রাহিম হারামা মাক্কা আল্লাহ ইব্রাহিম মাক্কাকে নিষিদ্ধ ঘোষণা করেছেন অন্য বিভিন্ন কাছ থেকে হারাম তো মা বাইন আল্লাহা আমি এই মদ্দিনাকে দুই পাহাড়ের মাঝখানে এই শহরটিকে আমি এই নিষিদ্ধ ঘোষণা করলাম অনেকগুলো কাজের ব্যাপারে ঘাস এগুলোকে কেটে নিয়ে যাওয়া ঠিক হবে না থাকবে গরু ছাগলী খাওয়ার জন্য আর সেখানকার শিকারি তাড়িয়ে দেওয়া যাবে না সেখানে পাখিগুলোকে নিরাপত্তা দিতে হবে এক জায়গায় পাখি বসে আসে ধাওয়া করা বা সেখানে শিকার করা এটা করা যাবে না আর সেখানে হারানো জিনিসও কেউ উঠে না তবে কেউ যদি পৌঁছানোর জন্য বাইরা হয় সেখানে গাছপালাগুলোকে খামাখা কাটবে না যতক্ষণ পর্যন্ত না এবং ঘাসগুলোও কাটবে না না তবে যদি নিজের আহ জন্য ঘাস হিসাবে ব্যবহার করতে কাটতে হয় সেই হিসাবে কাটতে পারবে জিনিস আল্লাহর কাছে টাইলেন মোদিনার ব্যাপারে আল্লাহ তালা ওনাকে দিলে ওনার জার্নি মোদিনার দিকে কন্টিনিউ করছে এখন উনি মোদিনায় পৌঁছার পৌঁছে যাচ্ছেন মোদিনা লোকেরা খবর পেয়েছে এ যে রসুল্লা সাল্লাহ মদিনা দিকে আসছেন দাঁড়িয়ে আছে কখন তিনি পৌঁছবেন তারা তো জানেন না তখন তো কোনো মোবাইল ফোন ছিল কোন যোগাযোগ তিনি কিন্তু তিনি পৌঁছে গেলেন আহ সেদিন ছিল সোমবার রবির আওয়ারের আট তারিখ হিজড়ি চোদ্দ সনের সময় তিনি মদিনার দিকে আসছেন কিন্তু আসার সময় ওনারা যে সবাই প্রতিদিন ওনাকে ওয়েলকাম করার জন্য দাঁড়িয়ে থাকেন মদিনার পরে সানিয়া তলু টিলার মতো আছে মদিনার বাড়ি থেকে লোকেরা আসলে ওই টিলার থেকে দেখা যায় একটু দাঁড়ালে কো লোকেরা আসছে দূর থেকে দেখা যায় তো সবাই ওখানে গিয়ে ওনাকে ওয়েলকাম করে নিয়ে আসার জন্য দাঁড়িয়ে থাকে প্রত্যেকদিন সকালবেলা মক্কার লোকেরা ছেলেপেলেরা নবী করিমস্লা আসবেন আসবেন কয়েকদিন ধরেই ওনারা এগিয়ে গিয়েছেন ওনাকে ওয়েলকাম করে নিয়ে আসার জন্য তো এখন প্রত্যেক দিনই থামেন যখন রোদ বেশি গরম হয়ে যায় একেবারে অসহ্য থাকে এ লাগে তখন ওনারা চলে আসে একদিন এরকম যে সোমবারে তিনি পথবেন ওই সোমবারে ওনারা অনেকক্ষণ থাকলেন ঠিক দুপুরে যখন রোদের তেজ বেড়ে গেল ওনারা তখন ঘরে চলে আসলেন দুপুরের দিকে আর এই সময় একজন ইহুদি তার একটা দুর্গের মতো আছে একটা বাড়ি উপরে উঠল একটি উঠে ওইদিকে তাকালো গিয়ে দেখে যে দূর থেকে দেখা যায় যে সাদা কাপড় গায়ে দিয়ে তিনি আর আর দুই সঙ্গী সবার গায়ের কাপড় সাদা ছিল কারণ ওই সময় এক সাহাবি ব্যবসা করতে যাওয়ার পথে ওনাকে উপহার দিয়েছিলেন ওই কাপড় পরে আসছেন সে ভালো করে দেখলো যে না মরিচিকানা ঠিকই মানুষ দেখা যায় যে আসছে সাদা পোশাক পরে এটা দেখেই তিনি জোরে চিৎকার করে আওয়াজ দিলেন ইহুদি তারা দানিজ মোদির এই লোকেরা অপেক্ষা ছিল এরকম করে আরব হাদা তোমাদের এই যে মূল্যবান মেহমান তোমাদের এই যে গুরুত্বপূর্ণ অতিথি যা অপেক্ষা ছিল তিনি চলে আসছেন জলদি করে চলে আসছেন তিনি এই খবর পেয়ে জরে যখন চিৎকার করে দিল ছাদের উপরে উঠে দুর্গের উপরে উঠে তখন তো আর কোন শব্দ দূষণ নাই অনেক দূর খবর পৌঁছে গেল মোদিনা লোকেরা হুড় হুড় করে চলে আসলো ওনাকে ওয়েলকাম করার জন্য এবং ওয়েলকাম করে ওনাকে তারা সবাই এক সঙ্গে দিয়ে দিকে রওনা হয়ে গেছেন আস্তে আস্তে ওনারা প্রথমে আসলেন কবা নামক এলাকায় তখন উনি যখন ওনাকে দেখা গেল ওনাকে ওয়েলকাম করলেন ওনারা এত জোরে চিৎকার করেন তাকবির দিলেন যে সবাই আশেপাশে শুনতে পেল আর ওই সময় আল্লাহ তালা আয়াতুল কল্যাণ সুরাতমের চার নম্বর আয়াতিমা নিশ্চয়ই আল্লাহ হচ্ছেন ওনার একান্ত আপন জন এবং জিবরি আলা ইসলাম এবং নেমিন গল এবং এরপরে ফিরিস্তারা আছেন ওনার সাহায্যকারী হিসেবে। এই সাহায্য করে কাহেদের হাত থেকে আল্লাহ ওনাকে উদ্ধার করে নিয়ে আসলেন এরপরে সবাই ওনাকে সঙ্গে নিয়ে ঢুকছে কুবা এলাকায় আসলেন কুবার দিকে আসার আগেই ওনারা দাঁড়িয়ে আসছেন ওনাকে ওয়েলকাম করার জন্য আস্তে আস্তে কুবার দিকে আসলেন তো এই সময় নবী করিম একটা রাইট টার্ন করলেন ওখানে কয়েকটি পল্লী আছে কুবা এলাকায় কয়েকটি গ্রাম আছে তিনি রাইট টার্ন করে যে গ্রামের দিকে গেলেন সে গ্রাম হচ্ছে একটি কবিরার সেখানে বসবাস করে সেটা কবিরার নাম হচ্ছে বনি আমর এও ওনাদের ওদিকে তিনি গেলেন সেটা হলো সোমবার এবং আবু বকার আল্লাহ তাল্লাহ আনহু তখন ওনার পাশে দাঁড়ানো ছিলেন রসুল উল্লাহ সাল্লাহ সাল্লামকে তিনি বসতে দিলেন যে হুইয়ারসল্লাহ আপনি বসেন তিনি দাঁড়িয়ে আছেন রসুল্লাহ বসে আছেন লোকেরা সবাই আসে ওয়েলকাম করতে তো সবাই আবুকার সালাম করছে মনে করছে উনি বোধহয় নবী তো পরে নবী করিম সাল্লাহ আবুকার টের পেলেন তখন তিনি ট্যার পেয়ে আহ আর ওই সময় রোদ ছিল রোদটা নবী করিম ইসাল্লাহামের চেহারার দিকে সূর্যের হিটটা করতেছিল আবুকার গায়ে গামছাটা খুলে এমন করে ধরলেন যাতে ওনার গায়ে একটু সায়া পরে রোদের হিটটা হিট না করে তখন গিয়ে লোকেরা ছিল ও নবিতা আসলো উনি আমরা তো আগের আবর আনুকি মনে করেছিলাম এরপরে মদিনায় এইরকম ওয়েলকামিং এইরকম রিসিভ করা জীবনে ঘটেনি সমস্ত মদিনার মানুষরা কয়েক মাইল দূরে কোবা পার হয়ে এগিয়ে আসছেন এমন কোন মেহমানকে মদিনার জিন্দিগিতে এভাবে বরণ করা হয়নি যেভাবে ওমানকে বরণ করা হয়েছে এরপরে নবী করিম সালাম সেখানে রেস্ট নিলেন মক্কায় আছেন রসুল্লাহ বিছানায় পাহারা দিচ্ছিলেন তিনি সেখানে তিন দিন থেকে ওনার কাছে যত আমানত ছিল নবী করিম সাল্লা সাল্লাম বুঝাই দিয়ে আসছিলেন এগুলো সব ফেরত দিয়ে দিলেন দিয়ে তারপরে তিন দিন পরে আলী একলাই ইয়াং মানুষ হেঁটে সোমবার মঙ্গলবার বুধবার এবং বৃহস্পতিবার আর সেখানে এই চার দিনের ভিতরে তিনি থেকে যে মসজিদটি প্রতিষ্ঠা করলেন সেই মসজিদটা হচ্ছে মসজিদে কোবা এই মসজিদের অনেক স্থান আছে তারপরে তিনি এই মসজিদটি হচ্ছে আল্লাহ বলেছেন পবিত্রতা অর্জন করে মসজিদ কবাই এসে দুই এক আধ বাজে কয় নামাজ পড়ে তাকে আল্লাহ তালা মকবুল অমরার দান করেন এই জন্য রসুল্লাহ সাল্লা নিয়মিত মসজিদ কবাই এসে নিজেও ঘরে উজু করে সেখানে মাজবদিন নামাজ পড়তে আসতেন বৃহস্পতিবার গেল তারপর যখন শুক্রবার আসলো তিনি আল্লাহর অকল করে আপরাধুল আলুকে নিয়ে বেরিয়ে গেলেন মোদিনার দিকে রওনা করলেন শুক্রবার সকাল বৃহস্পতিবার পরে শুক্রবার সকাল আসলো সকালে রওনা করে দিল মোদিনার দিকে কয়েক মাইল রাস্তা তো মোদিনাদিকে রওনা করতে করতে পথি মধ্যে দুমা টাইম হয়ে গেল জুমা পড়লেন তিনি বনি নাজার এলাকার আরেকটি পল্লী ছিল মদিনা মেইন শহরের আগে এলাকার লোকেরা মুসলমান হয়ে গিয়েছিলেন তিনি হিজরতের আগেই জুমার নামাজ পড়েছে কিন্তু রসুল উল্লাহাল তার জুমা পড়তে পারেননি মক্কায় এই ওনার জীবনে প্রথম জুমা তিনি এই বনি নাজার মসজিদে পড়লেন এই বনি নাজার মসজিদ বনি আউ বল আও ফ এলাকায় তিনি ওই মসজিদ নামাজ আসতে এটাকে এখনো বলা হয় মসজিদুল জুমা জুমা আর মসজিদ তার নাম এখনো ওই নাম আছে নবী করিম সাল জুম্মা পড়েছেন এই জন্য নাম হয়েছে মসজিদুল জুমা এরপরে সেখানে জুমা টুমা পরে এরপরে আসতে দিনে নবী করিম সাল আলাই সালাম মদিনার দিকে রওনা করে দিলেন মদিনার দিকে রানা করে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছেন এখন মদিনা শহরে ঢুকে গিয়েছেন কোথায় থামবেন উঠ কে কে ধরবে কার বাড়িতে গিয়ে উঠবেন এটা একটা বিরাট আকর্ষণের বিষয় ছিলেন মদিনাবাসী যেন সবাই চাইতো তিনি যেন তার বাড়িতে মেহমান হন এই ইন্তজারে তারা এতদিন থেকে আছেন এত আগ্রহ আছেন কাউকে খবর দেন কারেন কারণ এখন তো ওনার কোন হয়নি তিনি কারো না কারো বাড়িতে আনসার ইদের মেহমান হওয়া লাগবে ইনশাআল্লাহ এই খবর কার বাড়িতে কিভাবে উঠলেন এটা আমরা শুনবো আগামী সপ্তাহে আল্লাহ তালা তফিক দিলে ইনশাআল্লাহ